117. الحمد لله 118. نحمده ونستعينه ونستغفره 119. ونؤمن به ونتوكل عليه 110. ونعوذ بالله من وشرور أنفسنا 111. ومن وسيئات أعمالنا من يهده الله فلا مذل له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 وشر الأمور محدساتها وكل محدسة بدعة وكل بدعة ضلالة وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبرزوا لله جميعا فطال الدعاء فاؤ للذين استكبروا للذين استكبروا انا كنا لكم تبع فهل انتم مغنون عنا من عذاب الله من شيء উলস সমস্ত সমস্ত গুণবিত্তান্তারিফ শী মোহান রব্বুল আলমীর যিনি আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পার প্রতি যার মাধ্যমে আমরা দিনকে পেয়েছি এবং কোরআনুল করিমের মতো মহাগ্রহকে আমাদের হৃদায়তের জন্য পেয়েছি সম্মানিত উপস্থিতি আজমার আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের ময়দানে কিয়ামতের মাঠে হাসরের ময়দানে জাহান্নামীদের কথোপকথন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা জামতের ভয়াবহ পরিস্থিতিতে জাহান নামের যাদেরকে আল্লাহ সুফানহ্লা দিবেন তাদের মধ্যে কিছু কথাবার্তা সেখানে হবে ঝগড়া বিবাদ হবে সেগুলো আল্লাহ সুহানুল করিমের মধ্যে উল্লেখ করেছেন তা আমি ইনশা আল্লাহ কোরআনের আয়াত থেকে আপনাদের সামনে শোনাব আল্লাহ সুফানহ তালা আমাকে তাও ফ্রিকান্ট করলেন সামনে সমস্ত কিছুকে কে করা হবে অবহি জামিয়া আর বারুল ইহি আল্লাহর জন্যই সমস্ত কিছু একত্রিত করা হবে অর্থাৎ প্রাণী এবং বৃহত্তম থেকে বৃহত্তম প্রাণীও আল্লাহ সুবাহ সামনে একত্রিত করা হবে তখন যে সমস্ত লোকেরা পৃথিবীতে দুর্বল ছিল অসহায় ছিল অসহায় দুর্বল ব্যক্তি যারা দিন যারা অহংকার করত, যারা নেত্রী স্থানীয় ছিল নেতা ছিল ধনাট্য ব্যক্তি ছিল এই সমস্ত লোকদেরকে বলবে যারা দুর্বল অনুসারী ছিল যারা ধনাট্য ব্যক্তিদের অনুসরণ করত, যারা নেতাদের অনুসরণ করত। সে সকল নেতাদেরকে এই সমস্ত দুর্বল অনুসারীরা বলবে নিশ্চয় আমরা আপনাদের অনুসরণ করেছিলাম পৃথিবীতে आज केठिन भय परिस्थिति विपदर सम्मुखे अल्लाह सुनता आल्ला शस्तर सम्मुखीन आल्ला गजबर सामने पड़े आल्ला शस्ती अल्लाहर आजाब सामान्य मात्र के को उपकार करते তারা বলবে আপনাদের অনুসরণ করতাম আপনাদের কথা মত মিছিল মিটিং ঝগড়া বিবাদ খুন খারাবি কত কিছুই করেছি আপনারা যা বলেছেন তাই করেছি আপনারা ফুল দিতে বলেছেন কবরে ফুল দিয়েছি तोकार करतो मुक्त करतु आज केल्ला सुफहान राजमे सामने धरा पड़े गलम आज के को কোন কিছু একটু উপকার করতে পারবেন ব্যক্তিরা বলবেদ নহু ল হইনা কুম যদি আল্লাহ আমাদেরকে হেদায়ত করত আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাতো লাহাদুম सठी पद देखें पृथ्वी सबाई सठ चला सठीक आदेश जरा बिधी आज सठी आज इसलमर मध्य कत भाग विभक्त कर सबाई बोलते सठीक नेतारा से दिन बोलते অবশ্যই আমরা তোমাদেরকে হেদায়ত করতাম আল্লাহ যদি আমাদেরকে সঠিক পদ দেখাতো তাহলে আমরা তোমাদেরকে সঠিক পদ দেখাইতাম এরপর তারা বলবে धारण करधारण नई करीट समान तप सी अहसानुल बयान एखने उल्लेख करोक तेबे समस्त लोक जानना तो चले ग तरह कथा ता स्मण कर जारी तो दुनिया आल्लार जान नाम किनती कान्न काल्ला दाँचे आल्लर आजादी रक्षा चेहसे किनती कान्न का जानना चले गो आज के कान्न का कठिन भय परिस्थिति कान्न काटी शुरू कर देते फल आसने जख देखें कान्न काटी करा তখন তারা বলবে যে তাহলে এক কাজ করি তারা তো তাদের উপরে যখন বিপদ চলে আসত আমাদের যখন তাদেরকে অত্যাচার করতাম অনাচার করতাম তাদের প্রতি দিলুম নির্যাতন করেছি তাদেরকে জেলখানায় বন্দি করেছি তাদেরকে ফাঁসির কাশে ঝুলিয়েছি তবুও তো তারা ধৈর্য ধারণ করেছিল হকের উপর অটল থেকে তারা ধৈর্য ধারণ করেছিল তা আমরা একটু ধৈর্য ধারণ তখন তারা ধৈর্য ধারণ করবে এরপরেও কোনো ফল আসবে না তখন তারা বলবে যে সওয়া ওনা আলেই না আমি সবার না আজকে আমরা ধৈর্য ধারণ করি আর ধৈর্য ধারণ নাই করি কান্নাকাটি করি আর ধৈর্য ধারণ করি কোনোটাই আমাদের কাজে আসবে না দুটোই সমান মালানা আলানা আমি মাহিষ কোনো উপকার আমাদের হবে না এই মাহিষ এখান থেকে পরিত্রাণ দেওয়ার মতো আমাদের কেউ নেই আসবে আজকে আমরা উভাই সমান সম্মানিত উপস্থিতি পৃথিবীতে আমরা যাদের অনুসরণ করছি আমরা যাদের কথা মতো কাজ করছি একবার কি চিন্তা করে দেখেছি সেই লোকটা কে আমাদের ভয়াবহ কঠিন পরিস্থিতিতে আমাকে কোনো উপকার করতে পারবে কি এটাই চিন্তার বিষয় আল্লাহ সুবাহ বললেন যারা দুর্বল ব্যক্তি ছিল দুনিয়াতে অনুসারী যারা দুনিয়াতে দুর্বল অনুসারী ব্যক্তি ছিল তারা বলবে লী নস্তকরু যারা অহংকার করতো যারা নিজেদের দলকে নিয়ে নিজের নেতৃত্ব নিয়ে যারা অহংকার করব গর্ববোধ করত নিজেরা যারা নিজেদেরকে খুব বড় মনে করত এই সমস্ত ব্যক্তিদেরকে তারা বলবে লাউলা যদি তোমরা পৃথিবীতে না থাকতে তাহলে আমরা ইমানদার হতাম দুর্বল ব্যক্তিরা আর পৃথিবীতে যারা অনুসরণকারী ব্যক্তি আছে তারা বলবে আর দুনিয়াতে তোমরা তো থাইকে আমাদেরকে হেদায়তের পথ পেতে দিলে না তোমাদের কারণে আজকে আমরা হেদায়ত পেলাম না তোমরা যদি পৃথিবীতে না থাকতো তাহলে আমরা মুমিন হতাম ইমামদার হয়ে যেতাম দোষটা সম্পূর্ণ তাদের উপর চাপিয়ে দিলেন না। পীরের অনুসরণ করে যারা বলবে যে পীর সাফ আপনার কারণেই তো আমরা মুমিন হতে পারলাম না আজকে তো ধরা হয়ে গেলাম আপনি যদি না থাকতেন আজকে আমরা মুমিন থাকতাম যারা গণতন্ত্র নিয়ে লাফালাফি করে তারা বলবে যে গণতন্ত্র যদি আপনারা না আনতেন তাহলে তো আমরা এই হুসরে কইতাম না এভাবে তারা বলতে থাকবে যারা হতাম আল্লাহ বলতেছেন যে যারা এই অহংকারী নেতা নেত্রীগণ তখন তারা বলবে যে ওই দুর্বল অনুসারী ব্যক্তিদেরকে তারা বলবে আনা সদ আমরা কি তোমাদেরকে বাধা প্রদান করেছিলাম আনিল হুদা হেদায়ত থেকে বা আদা ইজম তোমাদের নিকটে হেদায়ত আসার পরে তোমাদের নিকটে সুস্পষ্ট হওয়ার পরে শিল্পী আঁকিরা এটা পালন করা যাবে না কবরে ফুল চড়ানো যাবে না কবরে সেজদা করা যাবে না হ্যাঁ আড়ে দেখতে যাওয়া যাবে না হারান এগুলো দেখতে যাওয়া যাবে না মেলার মধ্যে যাওয়া যাবে না এটা হারামের মেলায় এটা হারাম যখন তোমাদের সামনে প্রকাশ পেয়ে গেলাম এই হেদায়ত থেকে তোমরা কেন জেন নেতাদেরও কথাই এরকম যেমন ওরা বললো যে আপনারা না থাকলে তো আমরা হেদায়ত পাইতাম মুমিন হয়ে যেতাম ঠিক नेताराओ तबादी मिशन मिटिंग जोर तुम्हारे गणतंत्र के संयुक्त होते क्यों तुम्हारा दोषारोप कर তোমরা জানো যে গণতন্ত্র পচা গণতন্ত্র এটা কুফরি মতবাদ তোমরা জানো যে বিশ্বাস করো তাহলে তারা বলবে হেদায়ত থেকে কি আমি তোমাদেরকে বাধা প্রদান করেছিলাম যা তোমাদের নিকটে হেদায়ত আসার পরে আমি বাধা প্রদান করেছিলাম করিনি বরং তোমরা ছিল পাপিষ্ঠ ব্যক্তি তোমাদের খায় চলে গিয়েছ তোমাদের খায় নাড়ে দেখতে গেছ তোমাদের খায় বৈশাখের অনুষ্ঠান করেছ তোমাদের খায়শ ডেকে তোমরা মেয়েরাজের রজনীতে তোমরা বিদাস পালন করেছো এটা তোমাদের খায়শ এটা তোমাদের ইচ্ছা ছিল এটা আমাদের তো কোনো বাধা ধরা তোমাদের ছিল না কেন তোমরা আজকে আমাদেরকে দোষার পর ডে পালন তোমরা হ্যাঁ জন্ম উৎসব পালন করেছো তোমরা বছরে বছরে জন্ম উৎসব পালন করেছ কবর ফুল দিয়েছ যেখানে তোমরা ই পালন করেছ মুসরেকদের মতো মতো। এটা তোমাদের অভ্যাস ছিল আমরা তো তোমাদের বাধা প্রদান করিনি কেন করেছে । তোমার তোমরা ছিলে পাপিষ্ট ব্যক্তি তাই তোমরা করেছো তোমাদের খায়শ তাই করেছে। এরা তো বলে থামবে আল্লাহ বলতেছে ফুল এরপর আবারও দুর্বল অনুসারীরা বলা শুরু করবে দুর্বল অনুসারীরা আবারও বলবে যে হ্যাঁ ঠিক আছে এটা মানলাম কিন্তু যারা দুর্বল অনুসারী তারা বলবে তাদের নেতাদেরকে বলি হ্যাঁ ঠিক আছে কিন্তু তোমরা যে রাত এবং দিন মিলে ষড়যন্ত্র করেছ षड़े तुमरा तो बुद्धिमान छी तुमरा तो शिक्षित छे तुम्हरा बुद्धि पैला वैशा कलन करते हाँ गणतंत्र करते আমরা দিয়েছি এটা তো তোমাদের প্রাণ ছিল তোমাদের বুদ্ধি ছিল তোমরা তো এই ষড়যন্ত্র করেই আমাদের বরং তোমরা দিনে রাতে তোমরা এই ষড়যন্ত্র গুলো করেছ ইজুরাহি এই বুদ্ধি ষড়যন্ত্র করে হ্যাঁ আর আজকে তোমরা অনুসরণ করতেছ স্মরণ করো সেই সময়ের কথা স্মরণ করো সেই সময়ের কথা না না যে তোমরা আমাদেরকে আদেশ করতে আমাদেরকে তোমরা আদেশ করতে করে আমরা আল্লাহকে অস্বীকার করি আল্লাহর দিনকে বাদ দিয়ে তোমাদের মানানো তোমাদের মতাদর্শকে আমরা মেনে নেই লেন মার্কের আব্রাহাম লিঙ্কনের মতকে আমরা মেনে নেই তাদের পথে আমরা অনুসরণ করি এটা তো তোমরা আমাদেরকে বলতে আল্লাহর বিধানকে বাদ দিয়ে তোমরা নতুন বিধান রচনা করেছ আল্লাহর বিধানকে বাদ দিয়ে তোমরা নতুন বিধান তৈরি করে সেগুলো আমাদের উপরে চাপিয়ে দিয়েছ আর আমরা সেগুলো মেনেছি এটা তো তোমাদেরই চক্রান্ত ছিল ষড়যন্ত্র ছিল ষড় কর সেই সময়ের কথা মুরুনা যে তোমরা আমাদেরকে বলেছিল যে আমরা যেন আল্লাহর সাথে কুকুরি করি দেখেন আজকে অনেক সাধারণ পাবলিক আছে যারা জানে না যে গণতন্ত্রে একটি কুফ্রিমতবাদ এরপরও তারা নির্বিচারে ভোট দিয়ে যাচ্ছে তারা এই খুশি মতবাদকে আদর্শ গ্রহণ করেছে এটা দোষ কাদের এই শিক্ষিত জ্ঞানীদের তাই তো ওই কি ময়দানে তুলে ধরবে দোষ সাধারণ পাবলিকেরও কাউকে ছাড় হবে না কারণ আল্লাহ জ্ঞান তো দিয়েছেন বুঝার জন্য আল্লাহ জ্ঞান দিয়েছে তাই বলতেছেন যে তোমরা তো রাত দিন করেছি অনুযায়ী আমরা জীবন পরিচালনা করি সেই তোমরা সেই গ্রহণ করেছ রাত দিন ২৪ ঘন্টা মিলে তোমরা চিন্তা ভাবনা করলে যে না মহিলাদেরকে ঠকানো হয়েছে এদেরকে সমান ভাগ দিতে হবে এটা তোমাদেরই তো ষড়যন্ত্রের ফসল তোমরা রাত দিন চব্বিশ ঘন্টা ষড়যন্ত্র করলে যে সুদ এটা সমাজ ভিত্তিক সুদ যদি না গ্রহণ করা হয় এই ব্যাংকিং ব্যবস্থা যদি না করা হয় তাহলে আমাদের এভাবে তোমরা রাত দিন চব্বিশ ঘন্টা বুদ্ধি করেছ এরপরে আমাদের উপর এটা তাপিয়ে দিয়েছি আর আমরা তাই মেনেছি আল্লাহ আল্লাহর সাথে আমরা আল্লাহকে আমরা অস্বীকার করেছি তোমাদের আদেশ আল্লাহ এবং আমরা বানিয়েছি জন্য আংদাদান অংশীদার এবং আল্লাহর অংশীদার তৈরি করেছি হ্যাঁ তোমরা আল্লাহ আল্লাহ নতুন বিধান তৈরি করেছো আর সেই বিধান আমরা মেনেছি তাহলে আল্লাহকে বাদ দিয়ে তোমাদের ইবাদত আমরা করেছি কারণ আল্লাহর বিধান অনুযায়ী যদি আল্লাহর এবাদত না করে অন্য কারোর বানানো মতেও যদি কেউ এবাদত করে তাহলে কার এবাদত করা হবে যার বানো মত ইবাদত করলো তার তাই বলতেছে আর তোমাদের এই বুদ্ধি তোমাদের এই ষড়যন্ত্রের ফলে আমরা আল্লাহকে বাদ দিয়ে সাথে অংশীদার স্থাপন করেছি আজকে কবর পূজা মাজার পূজা এটা কাদের কাদের চক্রান্ত এটা কাদের চক্রান্ত বুঝতে হবে ইহুদিন আসারাবৌদ্ধ খ্রিস্টানদের এটা চক্রান্ত ষড়যন্ত্রের ফসল এটা আজ এই নষ্ট গণতন্ত্র এটা কাদের আব্রাহাম লিঙ্কনের চক্রান্ত লেকালের চক্রান্ত এই চক্রান্তে পড়ে মুসলিম আজ ইমান হারা হয়ে আল্লাহর সাথে অংশীদারী স্থাপন করেছে আজকে পহেলা বৈশাখের নামে বেহায়া গানা চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে বেহায়া নির্লজ্জতা শিখরে পৌঁছে গেছে এই সমস্ত দিবস পালন করতে গেল কাদের ফসল এগুলো এই সমস্ত ইহুদিনাচারাদের বৌদ্ধ খ্রিস্টানদের চক্রান্তের ফসল তাই তো বললো আল্লাহ এবং আল্লাহর সাথে শিরিক করি এটা তো তোমরা করেছো কবরে ফুল দিয়ে নিরবতা পালন করা এটা কারা শিখিয়েছে তোমরা শিখিয়েছ আমাদেরকে যারা অনুসারী তারা বলবে কেমন ময় যারা নেতা আছে তাদেরকে এগুলো তো তোমরা আমাদেরকে করেছে। তোমাদের শিখানো পদ্ধতিতে আমরা চলছি এবং তারা মনে মনে লজ্জিত হবে তারা গোপনে গোপনে নিজেরাই লজ্জিত হবে অনুসারীরাও আর যাদের অনুসরণ করা হয়েছে তারাও দুই দুইজনরাই দুই পক্ষই তারা মনে মনে লজ্জিত হবে অপমানিত হবে আজাদ দেখার পরে শাস্তি দেখার পরে আল্লাহ শাস্তি যখন তারা দেখবে তখন তারা চুপসে যাবে তখন তারা বলবে যে কি অবস্থা হয়ে গেল লজ্জিত হবে। এই সমস্ত লোকের কথা না শুনি এই সমস্ত লোকের কথা মতো যদি আমরা এই খারাপ কাজে না যেতাম তাহলে কত ভালো হতো আর ওরা বলবে যে হাইরে আমরা যদি এরকম প্র রচনা না করতাম তাহলে কত ভালো হতো এইভাবে তারা অপমানিত লঞ্জিত লজ্জিত লজ্জিত তার হবে যে সমস্তাফরি করেছে আর যারা এই বিধানের অনুসরণ করেছে আমার বিধানকে বাদ দিয়ে এই উভয় পক্ষ যারা কুফরি করেছে শুনে রাখো তাদের গলে আমি বেড়ি পরিধান করাবো বেরি বেড়ি করিয়ে দেখেন না আসামিদেরকে বেড়ি পড়ায় আসামিদেরকে তো পায় করায় গলায় খুব কম করায় আর আল্লাহ শুধু দিয়ে একবার বের ভয়াবহ কঠিন পরিস্থিতি হাসরের ময়দানের এই দৃশ্য আল্লাহ বলতেছেন যেন কুফ্রি করেছে শুনো তাদেরকে আমি গলায় বেড়ি পরিধান করেছে এই কাজের উপযুক্ত প্রতিফল তাদেরকে দেওয়া হবে যদি কেউ আল্লাহর সাথে অংশী স্থাপন করে আর ওই দিন যদি কারো দোষ ঘাড়ে চাপিয়ে দেয় কোনো উপকার হবে অংশীদার যে করেছে সে জাহান নামে যেতেই হবে এটা আল্লাহর ওয়াদা যারা তাদেরকে জাহার নামে যেতেই হবে না আল্লাহ বলতেছেন ওয়াদা আল্লাহর এটা যে মুনাফি পুরুষ হোক বা মহিলা হোক এবং যারা তাদেরকে আল্লাহ জাহান নামের আমাদেরকে সৃষ্টি করল যে রব আমাদেরকে তৈরি করলো যে রব আমাদেরকে বিধান দিয়ে এই পৃথিবীতে চলার জন্য কোরআন করিমের মতো গ্রন্থকে নাজিল করলো যে তোমরা এইভাবে চলবে আর আমরা যদি তাবাদ দিয়ে আমাদের মন গড়া মনের অনুসরণ করি আমাদের মতের অনুসরণ করি নেতা নেত্রীদের বানানো সংবিধানের অনুসরণ করি তাহলে আমাদের কি অবস্থা একবার চিন্তা করে দেখেছে এটা হচ্ছে সুরাত সাবা ৩৪ সর একত্রিশ বত্রিশ এবং তেত্রিশ নাম্বার আয়াতের ক্যারিয়ার এরপরে দেখেন অন্যত্র আল্লাহ বললেন নার। আশ্চর্য বিষয় যখন বিপদ এসে দাঁড়ায় যাওয়ার পরে যখন জ্ঞান একটা বিপদ সামনে এসে দাঁড়ায় তোর কারণে আজকে এই বলে বিপদ আর ওকে এবারটা আমার দোষ তুই তো আমার নিয়ে দুই পক্ষ মুখোমুখি গন্ধ হয় আল্লাহ বলতেছেন যে দেখেন এই অনুসারীরা আর যারা অনুসরণ করেছে তাদের দুই ব্যক্তিদেরকেই আল্লাহ ঝগড়া বিবাদ ময়দান হবে যখন আল্লাহ শাস্তি দেখবে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে যখন কই ভাজার মতো ভাজা হবে তখন তাদের হুশ ফিরে আসবে তখন তারা উভয়ে গণ্ডগোল শুরু করে দেবে ঝগড়া বিবাদ শুরু করবে আল্লাহ বলছে ওয়াই হ্যা যাচিন না স্মরণ করো সেই সময়ের কথা যখন তারা আগুনের ভিতরে ঝগড়া বিবাদে লিখতে হবে ঝগড়া বিবাদে কি হবে লিখতে হবে যারা হ্যাঁ আলেমের অনুসারী ছিল যারা এই সমস্ত লোকেরা বলবে লু যারা অহংকারী ছিল যারা নেতা ছিল যারা হ্যাঁ পীর সাহেব ছিল এই সমস্ত ব্যক্তিদেরকে বলবে আমরা তো নিশ্চয়ই আপনাদেরই অনুসরণ করেছি আর আপনাদের যা বলেছেন তাই করেছি আপনাদের কথা মতো বোমা মেরেছি আপনাদের কথা মতো আমরা আমরা মানুষকে পুড়িয়েছি আপনাদের কথা মতো আমরা পহেলা বৈশাখ পালন করেছি আইডেন দিয়েছি আইডেন আড়োয় দেখেছি আপনাদের কথা মতো আমাদের তো কোনো কিছু ছিল না আমরা আপনাদের অনুসরণ করেছি পুলিশেরা আমাদের কোন শূত্রুবাহিনী অ্যাটাক করতো তখন আপনারা তো আমাদেরকে শেল্টার দিতেন আমাদেরকে তাদের কাছ থেকে রক্ষা করতেন বাঁচিয়ে আনতেন আজকে আল্লাহর শক্তি থেকে নাসিব কিছুটা কমিয়ে দেন কিছু মাত্র বলবে। দেন কুল্লুম স্বস্তি থেকে আমরা আপনারা সবাই তো জাহান নামের মধ্যে আছে আমরা এবং তোমরা প্রত্যেকেই তো আমরা জাহান নামের মধ্যে আছি নিশ্চয়ই আল্লাহ সুভা না তার বান্দাদের মধ্যে ফায়সালা করে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ সুবাহের ময়দানে তার বান্দাদের মধ্যে করে তোমার আর আমার জাহান নামে কিছু করার নাই কিছু করার নাই আজকে তোমরা আর আমরা ধারণ করি আর নাই করি কোনো সমস্যা নাই এই দুটাই সমান হওয়ার জন্য সুরাতুল মুমিন বা গফিল চল্লিশ নম্বর সুরাত সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর আল্লাহ সুবাহুল্লাহ মানে আগুনের ভিতরে যখন তাদের মুখকে উলট পালট করা হবে তো লু না তখন তার বলবে না যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম যদি আমরা রাসুল সাল্লাই করতাম কত ভালো হতো সেদিন করতাম আজকে পৃথিবীতে বোঝার কোন সময় পাচ্ছে না এরপরে আয়ত বলবি অকালু তারা বলবে রবা ভাই আমাদের নিশ্চয় আমরা এত হয়না নিশ্চয় আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম ফলে কি হয়েছে ফলে তারা আমাকে তোমাদের পথ থেকে মানে আমাদেরকে তোমার পথ থেকে বিস্তুত করেছে তোমার পথ থেকে গোমরা করেছে তোমার পথ থেকে আমাদেরকে সরিয়ে দিয়েছে নিজের নেতা অনুসরণ করে চলি আল্লাহ সুবাহের বিধানকে বাদ দিয়ে নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লামের আদর্শকে বাদ দিয়ে যদি আমরা নিজেদের গোমন গড়া হাসরের ময়দানে কোনো রক্ষা পাওয়া যাবে না অতএব চার মাধ্যমে রক্ষা পাওয়া যায় সেই মাধ্যমটা আমাদের চেষ্টা করতে হবে আর সে মাধ্যম হচ্ছে কোরআন এবং সোমনাথ একটা হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহর কিতাবি এবং তার রাসুল সালাম সুন্নাথ ও তাই সম্মানিত উপস্থিতি আজ আমার এই বক্তব্যের সংক্ষিপ্ত তাহলে সে নেতার অনুসরণ করা যেতে পারে নচেত না আল্লাহ সুবহান আমাদেরকে সুমতি দান করুক আমিন